بسم الله الرحمن الرحيم بارونکو নাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ইন্না ফতחנו লাকা ফাতহাম মুবিনা ليغফির লাকা الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقیما وينصرك الله نصرا عزيزا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 ইমান এজন্য বেড়ে যায় যাতে তিনি ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে জান্নাতে প্রবেশ করান যার তলদেশে নদী প্রবাহিত সেথায় তারা চিরকাল বসবাস করবে এবং যাতে তিনি তাদের পাপ মোচন করেন এটাই আল্লাহর কাছে মহা সাফল্য ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظنين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعز لهم جهنم এবং যাতে তিনি কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারী এবং অংশীবাদী পুরুষ ও অংশীবাদিনী নারীদেরকে শাস্তি দেন যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে তাদের জন্য মন্দ পরিণাম আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন তাদেরকে অভিষক্ত করেছেন এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত রেখেছেন তাদের স্থল অত্যন্ত মন্দ নবম্ডল ও ভূমন্ডলের বাহিনীসমূহ আল্লাহরই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আমি আপনাকে প্রেরণ করেছি অবস্থা ব্যক্তকারী রূপে সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে যাতে তোমরা আল্লাহ ও রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তাকে সাহায্য ও সম্মান করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো ইন্দীনব ইন্দমুব লো হি পোতা ইম তুতল সিংহ ওমন অমজাল ওমন ঔপ বিমা লহ প্রসি অজীম যারা আপনার কাছে আনুগত্য শপথ করে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 মরুবাসীদের মধ্যে যারা গৃহে বসে রয়েছে তারা আপনাকে বলবে धन सम्पद परिवार क्यस्त छा पार्जना कराना मुख्य कथा जाह तुम्हारे क्षति अथवा उपकार साधने इच्छा कर ले बरत रखते बर तुम्हारा जा करह से विषय परिपूर्ण ज्ञात বরং তোমরা ধারণা করেছিলে যে রসুল ও মমিনগণ তাদের ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের জন্য খুবই সুখকর ছিল তোমরা মঙ্গ ধারণার বর্ষবর্তী হয়েছিলে। তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায় ওয়রা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 سَيَقُولُ الْمُخَلَّفُونَ إِذَا انطَلَقْتُمْ إِلَى الْمَغَانِمِ لِتَأْخُذُوهَا دَرُونَا نَتْبَعُكُمْ يُرِيدُونَ أَن يُبَدِّلُوا كَلَامَ اللَّهِ قُل لَّن تَتَّبِعُونَا كَذَلِكَ قَالَ اللَّهُ مِنْ قَبْلُ فَتَسَيَقُولُونَ بَل تَحْسُدُونَنا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 মুখ্লি নমিন আহ বিশ তু নিন উদী তু কাু নুন নহমুসলিমু অন হসন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 उत्तम पुरस्कार देवें और जदि पृष्ठ प्रदर्शन कर जेमन इतिपूर्वे पृष्ठ प्रदर्शन करोमणादायक शस्ति देवें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 لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأتابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما आल्ला मुमिनुष्ट जखा वृक्ष अपने शपथ करल आल्लावगत छा ती ती प्रशांति नाजिल करल तक आसन्न विजय पुरस्कार दिल विपुल युद्धलब्ध सम्पद जाभ करी प्रज्ञा আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ যুদ্ধ লব্ধ সম্পদের ওয়াদা দিয়েছেন যা তোমরা লাভ করবে दिन का तुम्हारे तौरान्वित करोम शत्रु स्तब्ध कराते मुमीन एक निदर्शन तुम्हारे सरल पथेचाल करेंटी विजय रही है जहा तुम्हारे अधिकारे आसेंहता बेष्टन आ अल्लाह सर्विषय क्षमता जदि का तुम्हारे मोकबिला करत तब अवश्य तरा पृष्ठ प्रदर्शन करत তখন তারা কোন অভিভাবক ও সাহায্যকারী পেত না এটাই আল্লাহর রীতি যা পূর্ব থেকে চালু আছে তুমি আল্লাহর রীতিতে কোন পরিবর্তন পাবে না তিনি মক্কা শহরে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 نات لن تعلموهم ان تطؤوهم لم تعلموهم ان تطفؤوهم فتصيبكم منهم عره بغير علم ليدخل الله في رحمته من يشاء لو تزيلوا لعذبنا الذين كفروا منهم عذابا اليما तर कूफ्री ए बाधा दिए तुम मस्जिदे हरानरत कुरबानी जंतु मक्ानदार नारी थोड़ा अर्थात तिष्ट आशंका ना थो अत अज्ञात सारे क्षतिग्रस्त होते तब सबकि चुकानी যাতে আল্লাহ তে ওর দাখিল করে দেন তবে সবকিছু এ কারণে হতো। কিন্তু এ কারণে চোখানো হয়নি যাতে আল্লাহ তালা যাকে ইচ্ছা সে ওরমতে দাখিল করে দেন যদি তারা সরে যেত তবে আমি অবশ্যই তাদের মধ্যে যারা কাফির তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিতাম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 কেননা কাফিররা তাদের অন্তরে মূর্খতা যুগের জেট পোষণ করত অতপর আল্লাহ তার রসুল ও মোমিনদের উপর সিও প্রশান্তি নাজিল করলেন এবং তাদের জন্য সংযমের বাক্য অপরিহার্য করে দিলেন বস্তু তো তারাই ছিল এর অধিকতর যোগ্য ও উপযুক্ত আল্লাহ সর্ববিষয়ে সম্মুখ জ্ঞাত আল্লাহ তার রসুলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন আল্লাহ চাহেন তো তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে নিরাপদে মস্তক মুন্ডিত অবস্থায় এবং কেশ কর্তিত অবস্থায় তোমরা কাউকে ভয় করবে না অতপর তিনি জানেন যা তোমরা জানো না ছাড়াও তিনি দিয়েছেন তোমাদেরকে একটি আসন্ন বিজয় তিনি তার রসুলকে হৃদায়ত ও সত্য ধর্ম প্রেরণ করেছেন যাতে একে অন্য সমস্ত ধর্মের ওপর জয়যুক্ত করেন সত্য প্রতিষ্ঠাতা রূপে আল্লাহ যথেষ্ট প্রতিষ্ঠাতা আল্লাহ যথেষ্ট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 ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآذره فاستغلب فاستوى فاستوى على سُوقِهِ يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيم মুহাম্মদ আল্লা রসুল এবং তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আপনি তাদেরকে রুকু ও সিরদারত দেখবেন তাদের মুখমন্ডলে রয়েছে সিরদার চিহ্ন তাওরাতে তাদের অবস্থা এরূপি এবং ইঞ্জিলে তাদের অবস্থা যেমন একটি চারা গাছ যা থেকে নির্গত হয় কিশোরয় অটোপর শক্ত মজবুত হয় এবং কাণ্ডের উপর দ্বারায় গৃহভাবে चाषी के आनंदे अभिभूत कराते आल्लाह तारा ता काफिर अंतर्जला सृष्टि कर तर मध्य जरा विश्वास स्थापन कर सब कर्म करें आल्लाह तमा और महापुरस्कार वादा दिए